गुणाय लिप्त हार नाना उपायकरण जख हाथ नागाले भरपुर आम प्रतिकूल परिस्थिति मध्य आल्लाहर अनुगत बा अपन रबे ईबादत आल्लाह पूर्णांग विधान मान रिवेश लक्ष्य प्राणपण प्रचेष्टा चालीये बस्तुत महान आल्लाई तरह आनुगत्यशील बान्ञा अंतरे ईमान सद और मिष्टता दान कर चित्ते आल्लाह के रब हिसे मे মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছে আল্লাহর পয়গম্বর হিসেবে মেনে নিয়েছে হাদিজ শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলিম বলেছেন সেই ব্যক্তি ইমানের সাদ আস্বাদন করেছে আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লিমকে রাসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে অপরে খাদিস হয়েছেহকে লক্ষ্য করে বলেছেন जी अल्लाह के रब हिसेबाम के दीन हिसेबद सल्ला अलिवासल्लम के नबी हिसुष्ट चित्ते मे जन जान्न अवधारित রসুল আরো বলেছেন তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে তাদা ইমানের মিষ্ট তালাব ঘটবে যার কাছে আল্লাহ ও তার রাসুল অন্য সবকিছু থেকে বেশি প্রিয় যে মানুষকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসে এবং আল্লাহ তাকে কুফোর থেকে পরিত্রাণ দেবার পর সেদিকে ফিরে যাওয়াকে সে তেমনই অপছন্দ করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে যে ব্যক্তি ইমানের সাধ লাভ করেছে সে উন্মাদ হয়ে গুনা আর নাফরমানিতে নিমজ্জিত হতে পারে না ভ্রস্ততার অন্ধকারে হারিয়ে যেতে পারে না যে ব্যক্তির নিকট আল্লাহ হতার রাসুল জীবনের সব কিছু থেকে বেশি প্রিয় সে কখনোই আল্লাহ অবাধ্যাচারণে ডুবে থাকতে পারে না আল্লাহর বিধান এবং রাসুল সাল্লাহ আলিমাসাল্লামের সুন্না পালনে সে তো সদা সর্বদা উদ্যমী থাকবে প্রকৃত পক্ষে ইমানের স্বাদ ও মিষ্টতা একজন মোমিনকে কঠিন কষ্ট মুসিবত হাসিমুখে বরণ করতে শেখায় দিনের জন্য আপন যান মাল কোরবানি করার অনুপ্রেরণা যোগায় সাহাবাইকরাম রাজি আল্লাহ আনহুমের ইমান দীপ্ত জীবনেই এর উজ্জ্বল দৃষ্টান্ত ইমানের সুমিষ্ট আস্বাদনের কারণেই তাদের পক্ষে দিনের জন্য আপন যান মাল করা সহজ হয়ে গিয়েছিল মক্কার মুশিকেরা হজরত বেলা নির্যাতনের মুশফিকেরা হজরত হাবি আল্লাহ তাল্লানহুকে জ্বলন্ত অগ্নির উপর শুয়ে রাখত অথপর তার পিঠের চর্বি গোলে গোলে সেই আগুন নিভে যেত সুবাহ আল্লাহ ইমানের কেমন স্বাদ আর লাভ করলে তাদের পক্ষে এমন নির্মম নির্যাতন সহ্য করা সম্ভব হয়েছিল হজরত খোবায় সুলিবিদ্ধ করে হত্যা করার পূর্বে কাপেরা জিজ্ঞেস করেছিল যদি কোনো তামান্না থাকে তাহলে বল সে সময় তিনি বলেছিলেন আমাকে এতটুকু সময় দেয়া হোক যারা দুরাকাত নামাজ পড়ে নিতে পারি হজরত জায়দ ইবনে দাসিম না রাদি আল্লাহ হত্যা করার পূর্বে বলা হয়েছিল যায়েদ যদি তোমাকে তোমার পরিবার পরিজনের সাথে সুখে শান্তিতে থাকার জন্য ছেড়ে দেয়া হয় আর তোমার পরিবর্তে মুহাম্মদ মোহাম্মদকে হত্যা করা হয়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 হজরত মুসাবিবনে তালানহু ইসলাম গ্রহণের পূর্বে আইসি জীবন জীবনযাপনকারী এক বিলাসী যুবক ছিলেন প্রতিদিন নতুন নতুন পোশাক পরিধান ছিল যার ফ্যাশন যার স্টাইল ইসলাম গ্রহণের পর ইমানের এমন এক অস্বাদন করে ধন্য হয়েছিলেন পরিবারের সমস্ত ধন সম্পদ আর দুনিয়ার মোহ উপেক্ষা করে আল্লাহর রাহে বেরিয়ে পড়েছিলেন অথপর এমন এক অবস্থা তার অতিবাহিত হয়েছিল মাত্র একখানা চাদরী ছিল তার পরিধানের বস্ত্র যখন তিনি আল্লাহর রাস্তায় শাহাদাত লাভ করেন কাফন হিসেবে সেই চাদরখানাই তার একমাত্র ইমানের কেমন মজা অন্তরে অনুভূত হলে এক সময়ের বিলাসী দেয় থাকা যুবক দুনিয়ার ভোগ উপেক্ষা করে এমন সাধারণ জীবন পছন্দ করে নিতে পারে এভাবে সমস্ত কঠিন কঠিন থেকে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তবুও তারা ইমানের উপর অটল অবিচল ছিলেন ইমানের আস্বাদনের ফলে সব ধরনের যাতনাই তাদের কাছে সহনীয় হয়ে গিয়েছিল বস্তুত আল্লাহ তালাই তাদের অন্তরে ইমানের মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয় হৃদয়গ্রাহী করে দিয়েছেন পক্ষান্তরে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 আমরা কি সত্যি মোহান আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্ল আলিমকে রাসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পেরেছি রবের প্রকৃত অর্থ দিনের সঠিক স্বরূপকে আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছি মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম আমাদের রাসুল আমরা কি পরিপূর্ণভাবে তার আদর্শ আঁকড়ে ধরতে পেরেছি এসহে গুণান্বিতলামকে ইমানের প্রকৃত স্বাদ আর মিষ্টতা লাভ করবে আর জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নিবে মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন